সালামুম রহমতুল্লাহ একজন ভাই জানতে চেয়েছেন কোনো অভ্যাসগত ধীরে ধীরে ছাড়ার উদ্দেশ্যে কেউ যদি আল্লাহর কসম করে বলে যে আমি কিছুদিন এই গুণা করব না কিন্তু আবার সেই গুণা করে এবং কসম ভঙ্গ করে তাহলে কেউ কোনো খাপারা দেওয়া লাগবে এখানে যিনি তওবা করবেন তিনি তো কসম করা লাগবে না कसम करते जाबार अंश तो हलोनी गुणाटा से भविष्य मृत्यु पर्यटन करे मन स्थिर कर दरकार नहीं आल्ला कसम हमी गुणा करब ना ये बोल रही मन मन दृढ़ सीधान नहींबें गुणा करना और अतीफा करबें तो तरी कसम करते को कैन एखे कसम कराट हल लाभ बेहुदा निरर्थक যতরান এই কসম বঙ্গ হইলে এটার জন্য কাফফারা দেওয়া লাগবে না এটা বেহুদা কসম এটা কসমে হয় কারণ এখানে কসম করার দরকার নাই তাও সে কসম করে বসে আছে আছে আসসালামু আলাইকুম বিতু ইসলাম বেশি করে রাখি এখানে একটা প্রশ্ন আসছে তার অন্য কোন জীবন পরিচালনা করতে পারবে কি এখন যদি তার জমি মানে সে যেভাবে সুবিধা মনে করেন উনি যদি মনে করেন যে তার জমি দিয়ে তিনি উপকৃত বেশি হবেন তাহলে জমি থেকে উপকৃত হবেন যদি মনে করেন যে না এটা বিক্রি করে ব্যাংকে রাখলে কোথাও রাখলে তাহলে সুবিধা হবে তাহলে তিনি সরিয়ে ভিত্তিক যে কোনো ব্যাংকে রাখতে পারেন এটাতে কোনো অসুবিধা নেই আর এখানে যেটা বলছিলেন যে ফরস চলাত আর সুনত চলাতের মাঝখানে যদি বেশি দেরি হয় তাহলে সুনত নামাজ নফল হয়ে যাবে নাকি যে এখানে এই প্রশ্নটাই ঠিক হয় নাই কারণ সুন্নত কোনদিন নফল হয় না নফল সুন্নত হয় না আর নফলের সুন্নত এক জিনিসকে আমরা এটাতে দুইটা আলাদা জিনিস না আর ফরজ এবং সুন্নতের মাঝখানে অত্যাধিক বিলম্ব করা এটা ঠিক না এটা হাদিসে নিষেধ করা হয়েছে যে আমি ধরেন এখন এসার ফরস এই এখন শো আটটায় আর দু শূন্যত পড়লাম ধরেন রাত বারোটায় এইরকম দীর্ঘ সময় মাঝখানে তিন চার ঘন্টা বিলম্ব করে এইরকম বিলম্ব করা এটা মাকর এটা ঠিক না কিন্তু যদি আমার মাঝখানে কোনো কারণে কিছু বিলম্ব হয় তাহলে এটা মাকর না এটা শূন্যত নফল হবে না নফল শূন্যত হবে না এবং মাঝখানে যদি ফরস চলাতে পরে ঝিকিরের কারণে বিলম্ব হয় তো ওইটা তো আরও উত্তম মানে এখানে যে প্রশ্নটা আসছে প্রশ্নটা এই কারণে আসছে সেটা হইল আমাদের দেশে কেউ কেউ বলেন যে ফরজ চলাতার পরে এতক্ষণ দেরি করা যাবে না ওই যে করার জন্য এতক্ষণ দেরি করা যাবে না সাথে সাথে সুন্নত পড়ে ফেলতে হবে এটা ভুল কথা যে সাথে সাথে সুনত বলতে যে ফরজ চলাতের পরে জিকির করাও আরেকটা সুন্নত আপনি সুন্নত নামাজ পড়াটা যেমন সুন্নত এই জিকির গুলা করাটাও একটা সুন্নত তা আপনি এই শূন্যত বাদ দিয়ে ওই শূন্যত নিয়ে এত তাড়াহুড়ে কেন দুইটাই তো সুন্নত তো সুতরাং দুই শূন্যতের সমন্বয় করে এই জিকির করতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় বিলম্ব করলে কোনো ধরনের মাকরু হবে না কোনো অসুবিধা হবে না বরং এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি এটাই নবীসাহ সাল্লামের শূন্য পদ্ধতি কারণ নবীসাল্লাম সাহাবাইকেরাম পরশ চলাতোর পরে জিকিরা করতেন জিকিরাসকার করে তারপরে কেউ বাসায় চলে যেতেন বাসায় গিয়ে সুন্নত পড়তেন আর কেউ মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদে ফজিলতের উদ্দেশ্যে যাওয়া যাবে না কাছের মসজিদে যে ফজিলত ধরের মসজিদে গেলেও একই ফজিল শুধু তিনটা মসজিদ ছাড়া তিনটা মসজিদের আলাদা ফজিলত মসজিদে হারাম মসজিদে নবী মসজিদে আকসা তবে এলেম হাসিলের উদ্দেশ্যে অন্য মসজিদে যাওয়া যায় দূরে যাই পড়লেও একই সাব কিন্তু এলেম অর্জনের জন্য আপনার বাড়ির পাশের মসজিদে আপনি ওই রকম এলেম অর্জন করতে পারেন না যেরকম দূরের মসজিদে গেলে যে ক্ষতিব আলোচনা করেন ওনার থেকে আপনি এলেম বেশি শিখতে পারেন তো ওই এলএম এর উদ্দেশ্যে আপনি অন্য মসজিদে যেতে পারবেন এতে কোনো অসুবিধা নেই জি যে কথাগুলো বলেছেন যিনি বলেছেন উনি অবশ্যই আল্লা দিন নিয়ে বাড়াবাড়ি করেছেন কথাগুলো ঠিক নয় এই জাতীয় কথা কোনো আলেমের মুখ থেকে কোনো একজন দায়িত্বশীল মসজিদের ইমাম খতিবের মুখ থেকে বের হওয়া উচিত নয় আল্লাহর বান্দাদেরকে নিয়ে এই জাতীয় ঠাট্টা তামাশা করার অধিকার আল্লাহ ফাঁকা আমাদের কাউকেই দেন নাই আট্রাকা তারাবি পড়ার অসংখ্য সুস্পষ্ট দলিল বিদ্যমান এবং সারা বিশ্বের সবচেয়ে বড় বড়ো ওলা মাইকার যারা এবং যুগে যুগে অসংখ্য বড় বড় ফকির মুস্তাহিদ মুহাদ্দিস তারা আটট্রাকাতের পক্ষে অসংখ্য দলিল প্রমাণ পেশ করেছেন আজো পৃথিবীতে হাজার হাজার মসজিদে আটট্রাকাতে তারাবি হয় আরব বিশ্বের প্রত্যেকটা মসজিদে আট্রাকাত তারাবি হয় তারপরে ইউরোপ আমেরিকাতে শত শত হাজার হাজার মসজিদে হচ্ছে তো এটা হতে পারে হয়তো আমার দৃষ্টিতে এটা ঠিক না আমার দৃষ্টিতে বিশ্বকাতেই ঠিক মানে কথা বলা যে আপনার কালে মসজিদে আসবেন না তারপরে খুটির সাথে বেঁধে রাখবেন তাহলে কি আজকে ওই বড় বড় মহাদ্দেশ পক্ষীদেরকে পাইলেও উনি আজকে খুঁটির সাথে বেঁধে রাখতেন তারপরে যেমর ইত্যার সময় যে তারাবির যে এগারো রকাত তারাবি হইতো আর মোসান্নবে ইবনে আবি মধ্যে আসছে অন্য সেখানে আসছে বিশ্বকাপ বিশ্বাকাতের যেটা আসছে সেটা দয়ীফ দুর্বল হাদিস আর মোয়াত্তিমা মালেকের যেটা আসছে সেটা সহিং আর ওই সহি দলিল প্রমাণ নিয়ে অনেক কথাবার্তা আছে আমরা বলবো যে এটা কোনো ঝগড়ার কোনো বিষয় না এবং এটা ফরস চলাতো না এটা একটা সুন্নত চলা সুতরাং যেহেতু সবগুলার পক্ষেই দলিল প্রমাণ আছে কোনো ভাই যদি আটটা কাত পড়তে চান তিনি আটটা কাতে পড়ুক আমি বিশ্বকাপ পড়তে চাই আমি বিশ্বাসাতে পড়ি ঝগড়া করার তো দরকার নেই আর আটটা কাত যিনি পড়বেন মসজিদে নামাজ পড়ার অধিকার আছে যিনি বিশ্বকাত পড়বেন উনারও মসজিদ চলা তালাই করার অধিকার আছে কেউ কাউকে আমরা বাধা দিব কেন আলহামদুলিল্লাহ এই যে পৃথিবীর অনেক দেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই তারপরে অনেক দেশেই আপনার এইসব মসজিদ গুলাতে বিশ্বাকাত তারাবি হয় আটটা কাত পরে অধিকাংশ মসল্লি চলে যান থাকেন তিনি তো এটাতে কোনো অসুবিধা নাই যিনি বলছেন তিনি ঠিক বলেন নাই জি সবাই একমত যে সুদের ভিত্তিতে লোন নেওয়া এটা তো এটার মশালা তো ওনাদের নিজেদেরই জানা এটা তো আমরা পতোয়া লাগবে না তিনি সুদের ভিত্তিতে লোন হারাম কাজ করছেন ওই হারামের উপরে ভিত্তি করে তার ব্যবসা বাণিজ্য চলতেছে এটা তো জায়জ হওয়ার কোন পন্থায় নেই যে আমরা শেষ করে দিই যে আল্লাহ আলম সাহাব সুবাহ